السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكّل عليه ونسمي عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشذ الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أو كما قال عليه الصلاه والسلام يقول الله سبحانه وتعالى في كلامه المجيد وما أنت بمسمع من في القبور يقول عز من قائل إنك ميت وإنهم ميتون عن أنس بن مالك نذي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء وأحياء في قبورهم صلى الله عليه وسلم في مسنده অসংখ্য গণিত শুকর গুজার হচ্ছি যে মহান রাব্বুলি সেতু জালাল অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে আজকের এই পূর্ণ দিনী মজলিস গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে আসছিলাম আর সেই বিষয়টি ছিল মতারক্য মত পার্থক্যের যে মূলনীতি গুলো রয়েছে সেগুলোর এরপর আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে সমস্ত কারণে আসলে আমাদের মাঝে এই মত তৈরি হয়েছে। ইতরাত মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করব। এবং আজকের আলোচনার মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে বিষয়টি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় নেই অপ্রয়োজনীয় একটি বিষয় হয়তো আপনারা করতে পারেন যে অপ্রয়োজনীয় বিষয় আমাদের জানার কি লাভ জেনে বিষয়টি অপ্রয়োজনীয় হলেও এই বিষয়ে গুরুত্ব মুসলিম উম্মার মধ্যে বড় বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং বভিন্ন দিক থেকে মানুষ বিভ্রান্ত হচ্ছে কিন্তু প্রয়োজনীয় নয় বলছি যেহেতু আল্লাহ রসুল সাল্লাহের সময় যেমনি জীব দশায় এই মাস নিয়ে দীর্ঘ কোন আলোচনা হয়নি হয়তো সতর্ক করার বিষয় সতর্ক করেছেন আর সে বিষয়ে কোন নির্দেশ দেওয়া হলে উল্লাসম নির্দেশ দিয়েছেন কিন্তু সেটি আলোচিত হয়েছে বারবার একবার দুইবার নয় একাধিকবার আলোচিত হয়েছে এই বিষয়টি আবির্ভাব ঘটলো শিয়াদের আবির্ভাব ঘটলো তখন থেকে এই ভাষালা নিয়ে কিছু কথা শুরু হয় এবং এই শিয়া সম্প্রদায়ের লোকেরা প্রথমেই তাদের ইমামদেরকে বা বক্তব্য নিয়ে এসেছে শুরু করে পরবর্তী সময় সাথে সম্পৃক্ত হয় এবং সুফিরাও এই নিয়ে আলোচনা শুরু করে ফলে বিষয়টি অনেক পরে এ বিষয় নিয়ে আলোচনা শুরু হয় লোকদের মাঝে মুসলিম উম্মার মাঝে কিন্তু আলোচনা শুরু হয় দেখা গেল যে মুসলমানদের মধ্যে একদম বিভ্রান্ত হয়ে যাচ্ছে স্পর্শকাতর বিষয়ের জন্য আমরা যে বিষয়টি আলোচনা করব এটি আল্লাহ রাসুল সাল্লাহাম প্রতি ইমান তারা ভালোবাসার সাথে এখানে। আবেগের সাথে সম্পৃক্ত বক্তব্য আপনার আঘাত আসতে পারে এই জন্য খুবই স্পর্শকাতক কথা বলার সময় খেয়াল রাখতে হবে যে সেখানে সতর্কতার বিষয় রয়েছে আদমের বিষয় রয়েছে তারপরে আবার আবেগের সাথে বা অনুভূতির সাথে চেতনার সাথে কোন কারণে যদি সেটি সাংঘষিক হয় যায় সেখানে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে অন্য সহি আপনাকে আপনাকে হিসেবে আখ্যায়িত করবে এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় তৃতীয় নম্বর যে পয়েন্ট সেটা হলো নয় বিতর্কিত দীর্ঘ আলোচ্য এবং বিতর্কিত বিষয় অনেক বিশাল একটা বিতর্কিত বিষয় কারণ এই বিষয় নিয়ে যেহেতু বিষয় দেখা গিয়েছে যেহেতু আল্লাহ রসুল সাল্লা ইসলামের হাদিস গুলি আপনার জানেন যখন হাদিস গুরু বিভিন্ন এবং বিভ্রান্তির মধ্যে মুসলিম হয়ে গেল তখন হাদিসগুলো তাদের কবলে কবলিত হয়ে গেল কিছু হাদিস ইসলামের ইতিহাসের অধিকাংশ ইতিহাস কিন্তু শিয়া কবলিত কিছু শিয়াদের দ্বারা কবলিত হলো আগ্রাসিত হল ফলে শিয়ারা এগুলোকে নিজেদের ইচ্ছা মতো সাইজ করে নিয়েছে আবার কিছু কবলিত হলো এর পরবর্তী সময়ে সুফিদের এই হাদিসগুলো একেবারে খুব সহজে আপনি হাদিসকে মানে সরাসরি গ্রহণ করাটা আপনার জন্য কঠিন বিষয় এতক্ষণ পর্যন্ত আপনি তার কারণ হচ্ছে চল্লিশ হাজার হাদিস তৈরি করেছে যেগুলো মানে প্রত্যেকটি বক্তব্যের ছাত্র ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি মানে কি করেছেন মানে আপনার হাদিসের ব্যাপারে আপনার কি বক্তব্যের মতো হাদিস নিজে তৈরি করেছি তারপরে জল্লা মানে ইসলামকে বিকৃত করে দেন নাই যেহেতু যারা ইসলামের নামে বিভিন্ন বিকৃতি কাজ করেছে এরা কেউ কিন্তু মানে তারপরেও এইভাবে বিকৃতি করতে পারেনি একদম রামায়াম তাদের চোখ সেগুলোর মধ্যে কোন বিভ্রান্তি ভস্ততা নেই তাই এই মাছ আলা দীর্ঘ বিতর্কিত বিতর্ক রয়েছে এই মাছ আলার মধ্যে ছবি বাদীদের আঁকি ডাকি আর অন্যান্য তাই এই বিষয়টি বিতর্কিত হলেও আমি মনে করি যে আপনাদের অত্যন্ত জরুরি ভিত্তিতে জানা দরকার তাহলে আপনারা হয়তো মানে সুস্পষ্টভাবে জানতে পারবেন যে এখানে আসলে সঠিক বক্তব্য বা শূন্য অনুসারে যারা রয়েছে আহ জামাতের বক্তব্য কি এ বিষয়টি বিতর্কিত হলেও মূলত সুনার আলেনদের কাছে কোন যুগে এই মাছ আলাদা নিয়ে কোন ধরনের খেলাফ পরিলক্ষিত হয়নি এবং সুফিরা। তাই মানে বিতর্ক তৈরি হলেও এই বিতর্ক মূলত অত্যন্ত পরবর্তী সময়ের বিতর্ক মানে যদি আপনি এর রেফারেন্স গুলো দেখেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে ইসতেহার যারা মুজতে ছিলেন তাদের কাছে মানে প্রমাণিত নয় এটি প্রমাণিত নয় তাই যারা এটাকে বিতর্কিত মাছ হিসেবে মনে করছেন তারা মূলত নিজেরাই বিতর্কিত বক্তব্য নিয়ে এসেছেন পরবর্তী যুগের বিভ্রান্ত করলাম এখন কথা হচ্ছে যে এই মাসালাটা আবার কি মনে যা করবালা সম্পর্কে বললেন বিতর্কিত স্পর্শকাতর এই এই সমস্যা এখন মাসালাটা আসলে কি আপনাদের সকলেই জানা আমি এখন এখানে একজন সঙ্গে জিজ্ঞেস হায়াতাম এই বিতর্কের কথা বুঝতে পেরেছেন খুব স্পষ্ট এটা আপনার সবাই জানেন আমার বিশ্বাস তোমার তোমার থেকে টেলিফোন করতে মোবাইল থেকে এখন এই মাস মূলত আমাদের কাছে খুব পরিচিত সেটি হল এই হায়াত হায়াত জীবন হায়াত বলতে গুলো যেটাকে বুঝায় বা কমন কনসেপ্ট যেটা মানে যেটাকে ইন্ডিকেট করে নির্দেশ করে সেটা হচ্ছে নবী সাল্লা পার্থীবন কিনা নবী সালে পার্থীব জীবন কারণ হায়াত ও রাজুন ব্যক্তির জীবন এটা বোঝায় ব্যক্তির প্রার্থী জীবনকে বুঝায় যেমন হায়াত ও মানে যদি বলা হয় তাকে হায়াত সাইফুল্লাহর জীবন বুঝতে পেরেছেন এটা ভাষায় মূলত পার্থীব জীবনের উপর এই শব্দের তাক হয়ে থাকে এই হায়াত শব্দটি কমন ব্যবহার করা হয়ে সালামের জীবন ধারার উপর তার ঠিক জীবনের উপর তার জন্ম থেকে আরম্ভ করে তৃতার মৃত্যু পর্যন্ত নবী সাল্লাহামের এই মৃত্যু পর্যন্ত পুরা জীবনীর উপর যতগুলো বই রয়েছে এই সমস্ত বইকে মূলত ইসলামের জীবনীর উপর ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এখানে মূলত এই শিরোনাম দিয়ে এটা বোঝানো হয়নি হায়াতুল নবী এর দিয়ে নবী বলতে তারা বা যারা এই মানে আবিষ্কার করেছে তাদের বক্তব্য হচ্ছে যে হায়াতুন্নবী বলতে বোঝানো হয়ে থাকে নবী সাল্লা সাল্লাম কবরের জীবনে জীবিত আছেন এই বক্তব্যকে কিন্তু এই টেক্সট মানে হায়াতুর নবী শব্দ আরবি ভাষায় এটি যদি ব্যবহার করা হয়ে থাকে না কিন্তু হায়াত উল্লবী শব্দ ব্যবহার করে এটি বুঝান তাদের বক্তব্য হচ্ছে এই নবী সালামের হায়াত এটি দুনিয়া আখরা কবর এই তিনের মধ্যে কোন পার্থক্য নেই রয়েছে তার কবরের মধ্যে জীবিত আছেন এবং তার জীবিত থাকাটাকে মূলত হায়াতুল নবী বলা হয়ে তাই আপনি যদি কারোর সাথে ইসলাম কবের মধ্যে জীবিত আছেন এটা তিনি বুঝেন বা বুঝান কিন্তু আসলে শব্দ মানে যে শব্দ দেওয়া হয়েছে যে শব্দটা আছে এই শব্দটা আবিষ্কার করেছেন তিনি হয়তো বিষয়টি উপলব্ধি করতে পারেন নাই এই ফলে এই মানে শব্দগত এটা খানে ভুল আছে দেখ শব্দগত ভুল হলেও কিন্তু মানে বিষয়টি উদ্দেশ্য স্পষ্ট উদ্দেশ্য বুঝে যাচ্ছে যে উদ্দেশ্যটা কি এখানে আমরা দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে এইসালামের বিষয় নিয়ে হায়াতের বিষয় নিয়ে আমাদেরকে প্রথমে যে পয়েন্টগুলো খুব গুরুত্ব সহকারে জানতে তবে সেটা হলো এই রবি সাল্লা ইসলামের পার্থিব জীবন কবরের জীবন এবং আতের জীবন এই তিনটি জীবনই নবী সাল্লামের সম্পূর্ণ আলাদা যেমনি ভাবে নবী সাল্লাহামের পরবর্তী অর্থাৎ করে গোটা উমাতের জীবনও ঠিক বা জীবন বা কবরের জীবন এবং আখেয়াতের জীবন তিনটি জীবনই সম্পূর্ণ আলাদা তিনটি জীবন সম্পূর্ণ আলাদা এই দেখা যাচ্ছে যে বর্তমানে আমরা মধ্যে একদল লোক একদল বন্ধু এটা মনে করেন যে রসুল সাল্লা সাল্লামের হায়াত নিয়ে আহ সুনুতুল জামাতের মধ্যে মত পার্থক্য রয়েছে বিভেদ রয়েছে অথবা এ ব্যাপারে অসত্য বিভ্রান্ত কথা আমি স্পষ্ট করে বলেছি যে এই মাস নিয়েই মূলত আল্লা রাসুল সাল ইসলামের সাহাবিদের কাছে কোন ধরনের বিরোধ ছিল না কোন ধরনের নিয়ে আলোচনাই ছিল না এখন দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করবো সেটা হচ্ছে এটি কিন্তু মানে বড় রয়েছে তারা জানবেন সেটা হলো এই প্রত্যেকটি ফেক হিমাস আলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তাহারির মাহিজা কোন পয়েন্টের মধ্যে দিমত থাকলে সেখানে আলোচনার প্রয়োজন সেখানে একই কথা কিন্তু তাহার বাহলেন এটি খুবই ইম্পর্টেন্ট আপনি কোন পয়েন্টে আপনার সাথে বিরোধ তৈরি হয়েছে কোন পয়েন্ট মিস্টেক হবে যিনি বুঝেন নাই দুজনই সমান হয়ে যাবে আলম এবং জাহেল দুজনই কি হয়ে যাবে সমান হয়ে যাবে বুঝতে পেরেছেন এই জন্য তাহার এই পয়েন্টের মধ্যে মূলত সত্যিকার কোথায় আমার খেলাফ রয়েছে যা মধ্যে নির্ধারণ করে না অসুবিধা নেই প্রথম এখানে একটি পয়েন্টে সমস্ত বলা মাইকারক্ষমত হয়েছে শুধুমাত্র শুধুবাদীদের একটি দল এবং বের লুবীদের একটি দলাম মৃত্যু হয়েছে নির্দেশনা এবং রসুলের হাদিসের একাধিক হাজি সরাসরি বক্তব্যের মাধ্যমে প্রায় মানে উম্মার প্রায় মানে সকল উম্মাতেই বলা যেতে পারে এই মতকে পৌঁছেছে যে রাসুল উল্লা সাল মৃত্যু হয়েছে রাসুল উল্লা সালের দুনিয়া থেকে তার মৃত্যু হয়েছে শুধু সুফিদের সুখিদের একদলী গরুপের একদল আবার দেওয়া আকিদারও কিছু সংখ্যক লোক সবাই না তাদের আকিদা হচ্ছে এই রাসুল উল্লামের মৃত্যু হয়নি রসুল্লাহ কি হয়নি মৃত্যু হয়নি মধ্যে অনেকেই বিগ্লবিদের মধ্যে অনেকে এই কথা বলে থাকেন যে রসুল্লাহ আসালামের হয়নি এই জন্য সাহাবিরা রসুল জানাজাই পড়েনি তাদের একটা প্রথম দলিল তারা একটা দলিল হিসেবে বেশ করে থাকে যেহেতু রসুল উল্লাহ হয়নি সেহেতু রসুল্লাহ জানাজা হয়নি তাদের এটা একটা দলিল যারা বলে রসুল মৃত্যু হয়নি রসুল এখন কোথায় আছেন এই প্রশ্নের কোন উত্তর তাদের কাছে নেই কবরে নিয়ে মানে তার কবরের মধ্যে দাফন করে দিয়ে এসেছেন এগুলো কোন উত্তর তাদের কাছে নেই অনেকটা জম্মান্তরবাদের মধ্যে হিন্দুইজমের যত বক্তব্য রয়েছে সুফিজম এর বক্তব্য সেই সেখান থেকে মূলত কপি করা হয়েছে এখানে এনে সেখান থেকে সুফিজম থেকে আনা হয়েছে কিছুটা মাত্র মানে জায়গায় জায়গায় খতনা করিয়ে দিয়েছে আর বাকি পুরো জিনিসটাই ঠিক রেখে দিয়েছে নিয়ে এসেছে ফলে আপনি দেখতে পাবেন আমরা যখন মৃত্যুর কথা বলি তখন আমাদের সমাজের মধ্যে মৃত্যু বলা হয়েছে বলে না লোকটির ইন্তেকাল হয়েছে মৃত্যু ইন্তেকাল নয় ষ সত্যিকার অর্থে ইন্তকাল নয় তারপরেও দেখবেন যে লোকেরা এই পরিভাষা ব্যবহার করে থাকে কেন একটি মাত্র কারণে সেরকম ওই যে ওখান থেকে যে কনসেপ্টটা এসেছে বুঝতে পেরেছে ওই সুফি সুফিংম থেকে যে বক্তব্য টুকু এসেছে ওই বক্তব্যটাকে লোকটি আমাদের আমি যেটি বলতেছিলাম সেটা হলো এই মানে এই বক্তব্যের সাথে ঐক্যমত পোষণ করেছে হানাফি মাধাবের আপনি হানাবি মধাবের নির্ভরযোগ্য কিতাবগুলোর মধ্যে একটি হচ্ছে মারাক মারাকালের মধ্যে দেখতে পাবেন একেবারে স্পষ্ট করে কথা উল্লেখ করা হয়েছে যে রসুল ইস্ত্রীদের বিয়ে করা যাবে না এর ইত হিসেবে এর কারণ হিসেবে করা হয়েছে যে বন্ধন রয়েছে বন্ধনের মধ্যে তারা অবশিষ্ট রয়ে গেছে ফলে তাদেরকে বিয়ে করা যায় এই বক্তব্য তারা দিয়েছেন এই বক্তব্য থেকে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো এই একদল লোক আমি কথা বলছি না যে সবাই সামনে আমরা বলবো একদম এই আল্লাহ রাসুল সাল্লামের ইন্দাল হয়েছে এটি যেমনি ভাবে গোটা উন্মদী মহাম্মদী সাক্ষের মাধ্যমে প্রমাণিত হয়েছে ঠিক তেমনি ভাবে বাস্তবতার মাধ্যমে সেটি প্রমাণিতাম আপনি কবরের মধ্যে বসে আছেন আপনি কি খাওয়ার কষ্ট পাচ্ছেন কিনা আপনি কি অন্যান্য কষ্ট আপনার হচ্ছে কিনা একটু আমাদেরকে বলে দিন উম্মত কেউ আজকের দিন পর্যন্ত এটি প্রমাণ করেনি এটি প্রমাণিত হয়নি এই হাদিসের মধ্যে যেভাবে শুরু হল আল্লাহ রাসুল সালী সাল্লামের সমস্ত মহাদেসিনা এমনকি আল্লাহ সাহাবি সবাই জীবিত যারা ছিলেন হাদিস কে তা কি করার জন্য যে আপনি কি এটা বলছেন কি বলেন নাই এটা কনফার্ম করার জন্য আল্লাহ রাসুল সালের কাছে একবারের জন্য কেউ এসেছেন এর কোনো দলিল বা প্রমাণ নেই তো এত বিশাল রহমতুল্লাহ পর্যন্ত যত মুজাহিদিন গেছেন যত আইন ইস্তেহাস গেছেন কেউ কোনদিন কোন মাস আলার ব্যাপারে এই ডিফিকাল্টি মানে জটিলতা সমাধানটা আপনি দিয়ে তাহলে বুঝা গেল যেটি মানে পরবর্তী সময়েছে এটা হয়তো গেলেন কাছে নাই বিশাল বিশাল ফেতনা হলো যে এটা সুসলাম আপনি একটু ঠেকান না এটা তো বিশাল সমস্যা হয়ে যাচ্ছে আমাদের এ ধরনের কোন ঘটনা কেউ তাহলে এটি উন্নতের দ্বিতীয় কোনো। মানে বিতর্কিত বিষয় না কি যেটি বললাম যে বাস্তবতার মাধ্যমে যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা হচ্ছে রসুল্লাহ সাল্লাহামের সাহাবিরা কর সন্দরে আমরা উন্মতের লোকগুলো এই দাবি করি বা এই বক্তব্য দেয়ালামকে ভালোবাসলেন তারা কিভাবে আর যারা রাসুলসাল্লাহ জীবিত অবস্থায় তার দাফন কাফন করে গোসল দিয়ে মাটির নিচে তাকে দাফন করে আসলেন এটি বাস্তবতা একেবারেই একেবারে পরিপন্থী বক্তব্য একটি বিবেক বিবর্তিত বক্তব্যতম সুযোগ নেই যে রাসুল্লাহ ইন্ত সাব্যস্ত হয়েছে রসুল্লাহ সাল্লা উলী সাল্লামের হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে সাব্যস্ত হয়েছে আজ রাসুল সাল্লা উল্লী সাল্লামকে মৃত্যুর আগে দেওয়া হয়েছে মৃত্যু এবং জীবন এটি নবী এবং জীবনের মাঝে ইখতিয়ার দেওয়া বিষয়টি রসুল সাল্লাহ্লামের সৈহাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে আল্লাহ পক্ষ থেকে নবী এবং রসুলদের প্রতি একটা সম্মান কিন্তু আল্লাহর পক্ষ থেকে বেরিত এক লক্ষ চব্বিশ বন্ধু যিনি তার সাথে আমি মিলতে চাই তার কাছে তাকিব আমি প্রধান দিচ্ছি তার কাছে যেতে চাই একেবারে একটা পানির পাত্র ছিল পানির পেয়ারা থেকে হাত দিয়ে পানি উঠালেন মুখের মধ্যে দিলেন মুখ বিজিমা ইন্দান لا إله إلا الله إن للموت الزكارات الله تعالى صلى الله عليه وسلم كن إله معبد إن للموت الزكارات ميتل جونتران روج إلي بلتسلن مشف نبي بحمد صلى الله عليه وسلم بلتسلن تعولي جارات دعام التكوت أبو تسيجي رسول الله صلى الله عليه وسلم ميتلتفل إلي أكبرين أوبان আপনার কি মনে করেন রসুল মৃত্যুর পরে কি কোরআন অবতীর্ণ হয়েছে কিরা কোরআন তো অবতীর্ণ হয়েছে মৃত্যু হয়ে গেছে এরপরে কোরআন তো অবতীর্ণ হয়নি সুতরাং কোরআনের মধ্যে এই বক্তব্যে বাসার কথাই নেই তবে কোরআন স্পষ্ট বক্তব্য আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন যে প্রত্যেকটি লফ্স কে অবশ্যই মৃত্যুর স্বাদ সাধন করতে হবে মৃত্যুর মুখোমুখি না হয়ে কোন ভাবেই বাছার করে যদিও তোমরা পাচীরে খুব ভাবে একেবারে সংরক্ষিত কোন মানে দুর্গের মধ্যে তোমরা অবস্থান নাও না কেন তোমাদের মন্তব্য অবশ্যই তোমাদেরকে পুষতে হবে সেই মৃত্যু থেকে বাঁচার কোনো অবশ্যই আপনি বরণ করবেন আর আর স্পষ্ট হওয়ার কোন দরকার আছে কিনা আর স্পষ্ট হওয়ার দরকার নেই যদি কোনো ব্যক্তির কাছে অস্পষ্ট থেকে যায় আমি মনে করবো যে সে সত্যিকার অর্থেতার কারণে মানে নিজেকে কি করতেছেন এদিকে নিয়ে যাচ্ছেন বই কিছুই নন তার আগে অতিক্রম করে গেছেন মৃত্যু ভরণ করেন তিনি নিহত হন তাকে হত্যা করা হয় তোমরা কি আবার তোমাদের পিছিয়ে পশ্চাদের দিকে ফিরে যাবে পেছনের দিকে ফিরে যাবে যে বাপ দাদার দিন তোমরা অনুসরণ করতে সেদিকে ফিরে যাবে চন্তন জীবন যেটাকে বলা হয় স্থায়ী জীবন কোনো মানুষের জন্য আমি করিনি আফা ইম্মি যেটা আপনার মৃত্যু পয় আপনি কি মনে করেন বহুমুল খালেদুন তারা আজকে জীবন লাভ করবে لا! كل نفس دائقة الموت فتكتي بانك و بشكي بيتو شعر أشهد القطة هو بي فتكي بيتو مطبكي حطا هو بي وان الدولة آيات المطهية الله سبحانه وتعالى فعي شرطي آيات المطهية فشتوا باع إنك تل مبثومي عند رسول صلى الله عليه وسلم আমরা স্পষ্ট হয়েছি যে আল্লাহ রাসুলসাল্লাহ ইসলাম মৃত্যু হয়েছে এ হল প্রথম পয়েন্ট এই মাসালের মধ্যে তাই এটাকে আমি এভাবে বলতে পারি প্রায় সকল ব্যক্তির বা সমস্ত ওরামাই মৃত্যু হয়েছে মৃত্যুর পর রসুল্লাহাম তার এই মৃত্যুর পরে তিনি আখেরাতের যে জীবন যেটাকে বলা হয়েছে শেষ দিবস বলা হয়েছে সেই শেষ দিবসের যে জীবন রয়েছে এই জীবনে এখন রসুল্লাহ কোনো করেননি এই মাস আল্লাহর ব্যাপারে ওই সমস্ত ওলামায় হয়েছে। কারণ আখেরাতের জীবন এখন আল্লাহ সহ তারা কারোর জন্য শুরু করেননি তাই রসুল্লাহ যেটা বলা হয়ে থাকে গুনরুত্থানের পরে যে জীবন শুরু হবে এই জীবন না কোন নবীর জন্য না কোন শহীদের জন্য কারো জন্য সুতরাং আদম আলী ইসাহাতাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যদি বা মৃত্যু হয়েছে যাদের মানে মৃত্যু এসে গিয়েছে এরা সবাই মূলত বার্জাকের মধ্যে রয়েছে এরা কেউ আখ জীবনে এখনো পরীত হয়নি হচ্ছে মূলত না আখেরা দুনিয়া এবং আখের মাঝখানে একটি অন্তরালের মতো। একটি আড়ালের মত আল্লাহ সুবাহ বলছেন তাদের পেছনে লড়াই গিয়েছে দুনিয়ার জীবনে আর আসার কোন সুযোগ নেই দুনিয়ার জীবনে আর কোনদিন আসতে পারবেন না বা দুনিয়ার জীবন যাপন করা আপনার জন্য আর কোনদিন সুযোগ হবে না তাই এটাকে বারদাহ বলা হয়েছে এবার আসুন এটি আখেরত নয় তো আখেরাতের জীবনে আপনি এখনো পদার্পন করেননি কারণ আখেরাতের জীবন আপনার জন্য একটা ভিন্ন জীবন যেটি আপনার শুরু হবে পুনরুত্থারণের পর থেকে আরম্ভ করে তাই এই বারী জীবনটা এটি আখেরাতের অংশও নয় তবে দুনিয়ার অংশও নয় তবে এটি আখেরাতের শুরু একটা যে স্টেপ থেকে আপনি আখেরাতের দিকে গন্তব্যের দিকে আখেরাতের দিকে দাবিতে করছেন سبحانه بن عطان رضي الله قطعنا بلان جلس رسول الله صلى الله عليه وسلم قال القبر أول منزل من منازل آخرات قبر خدشة آخرات منزل كنتو ادي آخرات جيبون نوي آخرات جيبون شخي جيبون اي كان شروع غيره ادي آخرات رسول منزل اذا منزل اي ابدأ كي قدتو بي كي سدين تمتو بي كي سدين ابدأ كي تمتو بي قدو دين فرد جنو تمبين يا ويلتنا من, من مرقدنا هذا যে এই যতদিন পর্যন্ত আপনার ইসলাফিন প্রথম এবং দ্বিতীয় সিং যতদিন পর্যন্ত না দিবেন ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ততদিন পর্যন্ত আপনার জন্য এখানে বাড়ি তাই কোন মানুষ মাকলুকাতের মধ্যে কেউ যাদের মৃত্যু হয়েছে যাদের কি হয়েছে মৃত্যু পাইছে মাকলুকাতের মধ্যে কেউ শুধু একজনের দুজনে স্পষ্ট আরেকজনের ব্যাপারে একতলাপ রয়েছে আর ব্যাপারে ঐক্যমত রয়েছে তিন নম্বর যে মাস আল্লাহ সেটি হল দুনিয়ার জীবন আর জীবনার হায়াত আর তিনটি হায়াতের হাকিৎ বা বাস্তবতা ভিন্ন এটি একটি আরেকটি সাথে সামঞ্জস্য নয় দুনিয়ার জীবনের উপরে কেজ করে জীবন জীবনকে কেজ করবেন হীন হয়ে যাবে এটা মানে অগ্রহণযোগ্য কেয়াস হবে দুনিয়ার জীবনের উপর আপনি মানুষ জীবনকে কবর জিন্দিকে যদি আপনি ক্রেস করেন এটাও কেয়াস গলত হবে কারণ দুনিয়ার জীবনের সাথে এই ক্রেয়াস করার সামান্যতম কোন সুযোগ নেই তাহলে এর জীবনে আমরা বলেছি বিন্দু চৌদ্ যে মাসে আলোচনা করবো এই পয়েন্টের মধ্যে তাহির বাহার মধ্যে মানে এই মাসালার মধ্যে পয়েন্টটি বের করার জন্য সেটি হল সমস্ত রামায়ক রামের ঐক্যমত সাব্যস্ত হয়েছে দুনিয়ার জীবন আর বার্জা জীবন এক নয় বার্জাকি জীবন যে হায়াত কারণ আপনার এই হায়াতটি হচ্ছে এখানে আপনি সব কিছু সরাসরি আপনার শরীর যেভাবে চাচ্ছে আপনার পা যেভাবে চাচ্ছে তা চলতে পারলে আপনি নিয়ে চলে যাচ্ছেন কোথায় সিনেমা হলে অথবা মসজিদে ঠিক না সেভাবে যাচ্ছেন দুনিয়ার জীবনের সাথে বার্জাখী জিন্দিকে কেউ একই পরিযায় পার্থ জীবনে এই পর্যায়ে কেউ ধারণা করেছেন অথবা কেউ বলেছেন এটি কোথাও প্রমাণিত হয় তাহলে এরপরের হচ্ছে বারবার জীবন আর দুনিয়ার জীবন দুটি হাকিকত এটা হয়তো আমি এখানে আলোচনা করেছি না কোথাও আলোচনা করেছি আমার দুনিয়ার জীবনের হাকিকত হচ্ছে এই প্রার্থী জীবনে রুহ বা নচালিত করে মানবের দেহ মানুষের দেহ তারা পরিচালিত হয় ফলে এই দেহের অধীনস্থ হয়ে রূপ পরিচালিত হচ্ছে আপনি কোথাও গেছেন আপনিও যাবেন আপনার রুখ যাবে দুটাই কিন্তু আপনার যে বডিটা এটাই হচ্ছে মূলত আপনার দেহ এটাই হচ্ছে আপনার রুখ এর পুরাটাই রূপ এর মধ্যে অন্তর্ভুক্ত এবং রুখটা হচ্ছে ত্যা অনুসারী কিসের মতবু হচ্ছে দেহ মানুষের দেহ বুঝতে পেরেছেন তাই দেহের কারণে দুনিয়ার জীবনে দেহের যত চাহিদা আছে সকল চাহিদা রুখকে পূরণ করতে হবে খাবার না দেন রুখ টিকবে না যদি খাবার না দেন তো টিকবে কিনা বিশ দিন রেখে দিলেন এরপরে বিশ দিন পরে গিয়ে দেখেন তো অবস্থাটা কি দাঁড়ায় কারণ এই দেহ যে রয়েছে এই দেহ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে মূলত রূপ দুনিয়ার জীবনে তাই দুনিয়ার জীবনের হাকিকত হচ্ছে এটি দেহের জাহিদা আছে সকল প্রকার চাহিদা এগুলো কোথেকে নিতে হবে সব এখানকার প্রোডাক্ট নিতে হবে বুঝতে পেরেছে কিনা এগুলো আসমান থেকে আপনার প্রোডাক্ট পাঠাচ্ছে ব্যাপারটা পাঠাচ্ছে সবগুলো প্রোডাক্ট কোথায় এখানি হচ্ছে এখানে আপনি কি করবেন এগুলো সবগুলো উৎপাদিত হবে এখানে আপনি খাবেন এবং এগুলো দিয়ে আপনি চলবেন আপনার এখানে খাওয়া দাওয়া আছে দুনিয়ার জীবনে গুম আছে অবসাদ আছে হাসি খুশি আছে ইত্যাদি ইত্যাদি এটি দুনিয়ার জীবনের হাকি করছে তার জীবনে হাকি বা বাস্তবতা হচ্ছে এটি কিন্তু বারশাখী জিন্দিগির হাকি করতে হাকিৎ সম্পর্কে আদাবের কথা এসেছে কবরের ফিতনার কথা এসেছে কবরের আমাদের জন্য আল্লাহ সুবাহ তারা বরাদ্দ করেছেন সেগুলো কথা এসেছে ঠিক আছে এই কি কি না না আসে বেদিয়ালি সে মধ্যে যেটা ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে যে ব্যক্তি উত্তীর্ণ হতে পেরেছে তোমার যে রয়েছে সেই ফেতনায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে পেরেছে তার সম্পর্কে বলা হবে যে জন্াতের দিকে একটা সুরঙ্গ করে দাও আর কৃষি রাহু ফিরে আসেন এই জিন্দগি সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন যেহেতু এর প্রত্যেকটি অংশ মোকাইয়াবাতের সাথে অথবা গাইবের সাথে সম্পৃক্ত এর বাইরে একটি বিষয় ক্লাস করা যায় এটি ধারণার বিষয় নয়াল্লাম এই সম্পর্কে যতটুকু তথ্য নিয়েছেন আমাদেরকে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই ওই তথ্য অতটুকুই আমাদেরকে মেনে নিতে হবে বুঝতে পেরেছেন কিনা ততটুকুই আমাদেরকে মেনে নিতে হবে আসুন এখানে রসুল্লাম এত দীর্ঘ বা এত বিস্তারিত কোন তথ্য এই বিষয় সম্পর্কে যেহেতু এই বিষয় এত তথ্য আপনার আমার জানা দরকার নেই কারণ আপনি যখন সেখানে উপনীত হবে এই জিন্দগিতে যখন আপনি উপস্থিত হবেন তখন আপনার কাছে স্পষ্ট হবে আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন কিন্তু আপনার দুনিয়ার জীবনের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো জানিয়ে রাসুর সাল তোমাকে এই প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর তোমাকে রেডি করতে হবে এই প্রশ্ন সম্পর্কে তোমাকে জানতে হবে এই বিষয়গুলো জানিয়ে দিয়ে গেছে তাই বর্জাখ জিন্দিগিকে বা যে হায়াত রয়েছে এই হায়াতকে দুনিয়ার হায়াতের সাথে করা করা্থী জীবনের সাথে কেয়াজ করা এটি একেবারেই গলত বিষয় এটি আদৌ কোনো অনুসারী কোন যুগে করেছেন এর কোনো কারণ দেখে নেই তাই এখানে কোনো কেয়াস চলবে না আর কেয়াস কিভাবে হতে পারে দুনিয়ার কেয়াস পর্যন্ত অনেক সময় শু শুদ্ধ হচ্ছে না আপনি যদি দুনিয়ার বিষয় নিয়ে কেয়াজ করেন ঠিক না আন্দাজ অনুমান করেন তাহলে শুদ্ধ হয় কিনা সবকিছু আপনার কি মানে সব শুদ্ধ হয় আমরা পেয়েছি এর অতিরিক্ত আন্দাজ বক্তব্য দেওয়া কোন অবস্থায় শুদ্ধ নয় আসুন এটি আমরা চার নম্বর যে পয়েন্টটি বললাম বার্জাকি জীবনের ব্যাপারে সমস্ত ওলামায় কারণ সাব্যস্ত হয়েছে যে দুনিয়ার জীবনী জীবন মূলত এক নয় নয়লাভ করেছে আর একটি মাছ আলায় আসল সেটি হল এটি মুজমালাই মাছ আলাদা প্রায় প্রায় মুজমালাই মাস প্রায় সমস্ত ওলামায় কারণ ঐক্য মতে হয়েছে সেটা হলো এই আর সাধারণার ব্যক্তি তাদের জিন্দি রয়েছে এই জিন্দগি এর মধ্যে এটি কি দুনিয়ার জীবনের সাথে সামঞ্জস্য পূর্ণ না এটি বার্জাকি জীবন কিন্তু দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে সমস্ত ওরামায় কেন ঐক্য তাদের মৃত্যু হয়েছে এটা সাব্যস্ত হয়েছে কিনা তাদের মৃত্যু বলে গেছে তাহলে الله تعالى من تبذل شد كل ان كانوا عرض الاشرين التوهز ولا تقول لمن يُقتل في سبيل الله عموات بل أحياء ولكن لا تشعرون إذا كنت أكثر أكثر بها بل أحياء ولكن لا تشعرون إذا كنت كنت أكثر أكثر بديك أتحي أبني أتمر بولونا ولا تقول لمن يُقتل في سبيل الله لا أعلى الله رست شهيده مع جائب فأنت أتمر রাস্তায় নিজেদের রক্ত বেরিয়ে দিয়ে উন্মাতের জন্য এই স্বাক্ষ নিয়ে গেছেন যে আল্লাহাবুল আলহামিন তৌফিদের জন্য নিজের জীবন দেওয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ উত্তম কাজ এই জন্য তারা শহীদ বুঝতে পেরেছেন না ফলে তাদের এই এদের সবাই কিন্তু মৃত্যু হয়েছে মৃত্যু হয় এই কথা কেউ বলে নাই বুঝতে পেরেছেন কিনা এবং যারা সবাই কিন্তু জীবনের মধ্যে রয়েছে মানে তাহলে মৃত্যু না হলে কোথায় আপনি বলবেন কিন্তু এদের কি মৃত বলতে নিষেধ করেছেন করেছে এই আয়াত থেকে এটি ইস্তেমবাদ করেছে যে দুনিয়ার মানুষ যেভাবে তোমরা মৃত্যু মৃত ধারণা করে থাকো তাদের স্ট্যাটাস তাদের মর্যাদা আর যারা রাস্তায় জীবন দিয়ে করেছে তাদের মর্যাদা সমান সমান তাদের মৃত্যুটা আল্লাহ তাদের কাছে অন্য বিষয় সাধারণ মতো মৃতদের বলুন আল্লাহ তোমরা এটা বুঝো না এই জীবনটা যে জীবনের কথা তাদের বলা হচ্ছে যে জীবনের তাদের উল্লেখ করা হচ্ছে বা যে জীবনে তারা জীবিত এটি তোমরা বুঝো না তোমাদের উপলব্ধির মধ্যে আসবে না এইটা উপলব্ধির বাইরে যেহেতু আল্লাহ বল আমি বলে দিয়েছেন যেটা বুঝবে না তোমরা তোমাদের উপলব্ধির বাইরে এই জীবন তোমাদের উপলব্ধির বাইরে একটি জীবন অন্য আল্লাহিয়া বিভ্রান্ত একদল লোক এ হাতে তাফসিল করতেছে ইউর জাকুনের মধ্যে তাদেরকে খাবার দাবার দেয়া হয় থেকে বেরেন আপনি কথা আল্লাহ সুবান তারা স্পষ্ট করে দিয়েছেন আমাকে বলতে হবে কি খাবার দে ডাল দে না আলু দেয় নাকি পোলাও দিচ্ছে কোনটা দিচ্ছে সেটা বলতে হবে আপনি যখন করতেছেন করেন কেজ করে বুঝাই দেন আমাকে ফালতু করল্লাহিম যখন আল্লাহ সমান এতটুকু আমরা বিশ্বাস করি এবং এই আয়াতকে আমরা পরিপূর্ণরূপে সাব্যস্ত করি কিন্তু আমরা কথা বলি না যে কিভাবে কিভাবে রিজিক দেয় কোন কোন ধরনের রিজিক দেয় এগুলো আমরা কিচ্ছু বলি না বুঝতে পেরেছেন আমরা জানি না হাকি ত এর এর যে কথাটি বলতেছিলাম সেটা হল এই আল্লাহ তারা এদের জীবনের কথা বলেছেন আনের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে এটি সাব্যস্ত হয়েছে কিন্তু এই বাস্তবতা এবং বারবার বলতেছিলেন যে আমি অর্থাৎ রসুলের কাছে আমি কি জবাব দেব সে যদি আমাকে আব্দুল সম্পর্কে প্রশ্ন করে আমি কি বলব এবং মৃত্যুর পরে বারজাখ হায়াতে তারা চলে গেছে মধ্যে তাদের এই হায়াতটাকে আল্লাহ সুবান তারা একটু স্পেশালাইজা আলোচনা আমি এত দীর্ঘ আলোচনা করলে তাহলে অন্য জগতে আরো মানে পরের জগতে চলে যেতে হবে আমার জগৎটা এই মধ্যে সীমাবদ্ধ করতে চাই আমি দিকে যেতে চাই না বুঝতে পেরেছেন ফলে এটা বলতে চাচ্ছি যে শহীদদের একটা বিশেষত্ব শহীদদের পরবর্তীতে নবী এবং রিসুলের ব্যাপারে কি সাব্যস্ত হয়েছে ব্যাপারে আমার যে বিশ্বাস প্রায় ঐক্যমত মানে অধিকাংশ সুর উল্লাহাম তুলে ধরেছেন তাই এটি প্রায় উমতের ঐক্যমতই সাব্যস্ত হয়েছে যে তাদের এই জীবনটি একটি স্পেশাল একটি বিশেষ জীবন আর যে জীবনের হাকিগত সম্পর্কে কেউ কিছু জানে না বাস্তব কথা হচ্ছে না সামঞ্জস্যতা নেই এটা শহীদদের জীবনের কথা বলা হয়েছে ঠিক অনুরূপ ভাবে নবী এবং রেসুলদের ব্যাপারে আবু ইয়াল তার মধ্যে একটি আদেশ বর্ণনা করেছেন তারা সরাত্রত বাচ্ছে এই হাদিসটি যেটি আবু ইয়াল মুসলি রহমতুল্লাহ বর্ণনা করেছেন হাদিসের সনদের বিষয় নিয়ে ওলামায় ক্যারামের মধ্যে দীর্ঘ এবং বিস্তর আলোচনা রয়েছে এই হাদিসের বর্ণাকারীদের মধ্যে তার মধ্যে হাজ এই হাজ কি না হাজ আবু আল আবার ফতুল বাড়ির মধ্যে বলেছেন যে না এটা ওয়াহাম হয় ওয়াহাম বলতে হবে বলা হয় ভুল সেই পরিষাগুলো আপনারা হয়তো ভালো করে আত্ম করতে পারবেন না বিষয় নিয়ে তার সম্পর্কে মানে তার ব্যাপারে কোনো অসুবিধা নেই তার হাদিস গ্রহণ করা যেতে পারে এই সময়ের মধ্যে হাজার ছাড়াও আরো বিতর্কিত ব্যক্তি রয়েছে এই হাদিসের সমাজের মধ্যে হাজি সারাও আরো বিতর্কিত বিতর্কিত মানে ছিলেন এই সমস্ত সাহতকে একসাথ করলে যেটা বোঝা যায় যে এর বর্ণনাটি মূলত সঠিক বা শুদ্ধ নয় হাদিজের মূল বক্তব্যের সাথে আর কোন অসুবিধা নেই যদি আদিজটাকে সহি বর্ণনা করা হয়েছে কি আল্লা সুবাহ মাধ্যমে জানাচ্ছেন সেটি এর বাইরে কিছুই না সেটা হলো তাদের কমরের মধ্যে রয়েছে এবং কমরের মধ্যে তারা সোলা তদায় করছেন এই সোলা তদায় করছেন এটা কি সোলা তাদের করছেন তারা কি কবরের মধ্যে আমাদের দুনিয়ার যে সলাত এই সলাদ যেটা রুখু সিস করতেছেন ক্রিয়াস করার কোনও হতে পারে সেটা আল্লাহর কাছে আল্লাহ রব আলিনের কাছে রহমত কামনা হতে পারে আবার যে সলা সলা কথা বলা হচ্ছে সেই সালাদ হতে পারে এটি হাঁটি করছেন আমরা কিছুই জানি না যেমন তাদের এই জীবনের হাকিকত সম্পর্কে তাদের এইবার হাকিগত সম্পর্কে আমরা কিছুই জানি না কিন্তু একটি জিনিস সেটা হচ্ছে এই তাদের এই হায়াতটুকু কিন্তু মৃত্যুর পরের হায়াত এটি দুনিয়ার জীবনের সাথে সামঞ্জস্য সামঞ্জস্যতা নেই এটি প্রায় এটাও প্রায় ঐক্যমত সাব্যস্ত হয়েছে শুধুমাত্র এই মাছের মধ্যে খুব বেশি দ্বিমত নেই নবীদের বার্জাখী হায়াত ছাড়া বার্জাখী জিন্দি মোমিনদের যে বার্জাখী জিন্দি একই বারজাকি জিন্দি এর মধ্যে কোন পার্থক্য নেই কিন্তু যারা এই হাদিসকে তাসি করেছেন সহি তারা সবাই বলেছেন যে এটা নবী এবং আপনি কবর উচারীদের কথা বলেন অথবা সুফিদের কথা বলেন অথবা দিবন্দিদের কথা বলেন যাদের কথাই বলেন না কেন বিশেষ করে ছবিবাদী আকৃদা যারা বিশ্বাসী এদের অধিকাংশাকে খুব মজবুত ভাবে আবার যারা হায়াতুল নবী এর কনসেপ্টে খুব বেশি মজবুত বিশ্বাসী তারাও এই হাদিসটাকে খুব মজবুত করে ধরে ধরে রেখেছেন যে এটাই মজবুত দলিল বুঝতে পেরেছেন কিনা ফলে তারা এটাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করে মানে তারা মনে করেন যে এটাই আমাদের দলিল এবং এটাই হচ্ছে মূলত আহ তাদের কাছে মূলত জিন্দিগির হাতিক এটি কিছুই জানা নেই কোনটা হল রবি এবং হায় কি হায়ার দুনিয়া দুনিয়ার জীবনের মত তারা কি খবরের মধ্যে দুনিয়ার জীবনের মতো জীবনযাপন করতেছেন তারপরে কবরের মধ্যে এটি এই মাস আদা নিয়ে জামাত এবং সুখী দর্শনে বিশ্বাসী কমর ভূজারে বের লবি গ্রুপে বিশ্বাসীরা তাদের যে হায়াতের কথা বলা হচ্ছে এই হায়াতটা হচ্ছে দুনিয়ার জীবনে যে হায়াত রয়েছে এই হায়াতের মতোই দুনিয়ার জীবনে যে হায়াত রয়েছে এই হায়াতের মতোই ফলে তারা বলে থাকে এই কথা যে জীবনে তা যেভাবে জীবিত ছিলেন আছেন বিশেষ করে দেবন্দী ওলামাই কামের মধ্যে দেবন্দী ওলামাই কামের অধিকাংশ ওলামাই কেরাম এ আকিদা বিশ্বাস এখন হয়তো প্রশ্ন করতে পারেন অনেকে জানা ছিল যে মানে এই আকৃদা বিশ্বাস প্রমাণ করতে হবে বা এটা বলতে হবে যে না আমরা এই আকৃদা বিশ্বাস করি না কিতাব আমাদের উঠাই মার্কেট থেকে তাহলে মেহুবানি করে এই উঠিয়ে দিন কারণ এই কিতাব আপনাদের জন্য সমস্যা আপনাদের যদি হয় আকিদা যদি হয় যায় না এটি আলোচনা করলাম যেটা হয়ে থাকে তাহলে লাভ নেই তাহলে আপনাদের এই আকিদার বই এগুলো আপনাদেরকে গুটি নিতে হবে এবং আপনাদের স্পেশাল আকিদার বই শুদ্ধ আকিদার বই সেটা আপনাদের কি করতে হবে মানুষের কাছে পেশ করতে হবে যেভাবে এই বইগুলোর মধ্যে আপনাদের ভুল আছে অথবা কি প্রমাণ করতে হবে আমাদের হচ্ছে এই কিন্তু আপনাদের পড়া আপনাদের ব্যায়াম আপনাদের কিচ্ছা কাহিনী সব কিছু যদি এটি প্রমাণ করে যে আপনারা এই বিশ্বাস করেন যে নদীয়বঙ্গুলগঞ্জ কবরের মধ্যে একেবারে জীবনে যেভাবে জীবিত ছিলেন সেভাবে জীবিত আর অথচ আলোচনা করবেন তখন আপনারা বলবেন যে না সিয তাক ইয়া করবেন তাহলে কিন্তু এটি একটা বড় ধরনের বিভ্রাট এবং এই মধ্যে আপনারা আছেন এটি আপনাদের সতর্ক হতে বিনয়ের সাথে আমি আরজ করব তাদের কাছে যে আপনারা সংশোধন করে নিন সংশোধনের মধ্যেই তো আসলে আমাদের না এবং যদি দ্বিমত না হয়ে থাকে তাহলে সেগুলো থেকে আমি তাদের আকৃদার মূল কিতাবগুলোর মধ্যে যে বক্তব্য আছে এটি এজন্য বলবো যে কারণ তাদের মধ্যে কেউ কেউ এই বিভ্রান্ত মানুষের মধ্যেই অথবা মাস পিপলের মধ্যে বিস্তার করার চেষ্টা করছে প্রসার করার চেষ্টা করছে যে না আমাদের এটি আকিদা নয় আরেকটি বৈঠকের মধ্যে আমরা যখন কিছু তখন তাদের একজন ইমাম অনেক আলেম আমি তাকে সম্মান করি আলিমের কারণে মুখারাম তিনি হুট করে বললেন যে না এটা আমাদের আকিদা নয় তাহলে আপনাদের আকিদা কোনটি কোন বই থেকে আপনাদের আকিদা আপনারা গ্রহণ করেন আপনারা বলছেন আকিদা নয় এটা তো গলত কথা এটি গলত পক্ষ আপনার স্পষ্ট করতে হবে যে না আমাদের এটা হচ্ছে আকিদার বই অথবা এটা বলতে হবে আমাদের কোনো আঁকিদাই নেই কিন্তু আকিদার যদি থেকে যায় থাকে তাহলে অবশ্যই আকিদার কোন বই থেকে আপনাদের রেফারেন্স সেই রেফারেন্স বই আমাদের কাছে দেন তাহলে আমরা বুঝতে যে না এটা হচ্ছে আপনাদের আকিদার যেমন আসুন প্রথম যে বইটি আল আলমোহান্ন এটি একেবারে স্পষ্ট বই আকিদার মধ্যে যেমন আনন্দের মধ্যে নির্ভরযোগ্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের লিখে আলমোহান্ন আল মোহান্ন এই বইটি আকিদার মধ্যে খুবই নির্ভরযোগ্য বই কাজী মাজাহ হোসেন যে সমর্থন পাওয়া যায় যদিও মানে আপনার জীবন আর হাদিসের জীবন এক কথা নয় হাদিসে যে জীবন বুঝানো হয়েছে সেই জীবন হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন তারা সালাম শুনতে পায় আরে বাবা কোথেকে বললেন কোথেকে এটা বললেন কবরের কাছে বলতেছে যে এই যে মাটি দেখতেছেন বাবা সাড়ে তিন হাত মাটি দূর থেকে কিছুই শুনেন নাই তো শুনেন নাই কিভাবে আপনি আকিদা পোষণ করেন কি কে বলছে আপনাকে আল্লা জানা আছে পাথর মেয়ের উপর থেকে আল্লাহ রসুল হত্যা করা হবে আমি দূর থেকে এসে বললেন আসমান থেকে এসে বললেন যে আপনি সবাই জান জুতো কিন্তু মোহাম্মদ সেখান থেকে তো এই দিতে পারলেন না বলে যে তোমরা কি বলছো কানে কেন আমি তো শুনে গেছি সব অথচ আপনি বলতেছেন যে মানে এই মাটি সাহাতিঘাত মাটি তারপরে এই যে চরুর্দিকে দেয়াল এগুলো কোনটাই প্রতিবন্ধক না শুনার জন্য এগুলো সারা যায় শুনতে পারেন এরপরে বলতেছেন আরো খাতির কথা নাকি হয়েছে এই ধরনের মিথ্যা এটি আদৌ শুদ্ধ নয় বরং একটু খেয়াল করে লিখা ভালো একটু খেয়াল করে বক্তব্য দেওয়া ভালো আসেন দ্বিতীয় বক্তব্যটি তিনি <Khulli> তার এতটুকু কবরের মধ্যে জীবিত ও হাইয়া তুহু দুনিয়া মিন গাই তকলিফা খেয়াল রাখেন আপনি কোথায় নিজের দেন ধারণের মতো কথা বলতেছেন এটি বিশেষভাবে নবী সাল্লা বিশিষ্টা এবং সমস্ত নবীর জন্য এবং শহীদদের জন্য জীবিত তিনি বলতেছেন এই বই আপনাকে উঠে নিতে হবে আপনার আকিদা যদি এটি না হয় তাহলে উঠাই নেন মার্কেট থেকে বই নেন এবং এটা বলেছেন আপনারা এগুলো আমাদের আকিদা নয় যারা রয়েছেন আমাদের মাসায় অথচ আমি এটা বলেছি পুনিয়ার সমস্ত ওলামাই মহাম্মী সবার রক্তমতে মৃত্যুর পরবর্তী জীবনের মধ্যে রয়েছেন নবী এবং রাসুল এবং পুনরুত্থানের পরে আবার হায়াত সাব্যস্ত হবে যদি কোরআনে কেরিমীর মধ্যে স্পষ্ট করা হয়েছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এরপর বলতেছেন কি হাস كما هي حاصلة للسال المؤمنين بل لجميع الناس زياده ثواب جليل ادي समस्त المؤمنদের জন্য এই समस्त المؤمنদের জন্য सदर মাসর জন্য যেভাবে বারজা কি जिंदगी নবীদের জন্য এমন বারজা কি जिंदगी নয় এবারে كما ناس عليه على العلامه السيوطي في رساله رسالته انباء الازكياء بحيات الانبياء ادي ত ভুল রয়েছে ভুল রয়েছে কারণ হল কি নির্ভর করা হয়েছে যে সমস্ত হাদিসের উপর প্রত্যেকটি হাদিসে বিতর্কিত এমন একটি জটিল বিষয় যদি আত্মের বিশ্বাসের সাথে তাই এই বিষয় নিয়ে তারা বক্তব্য দিয়েছেন কিন্তু বক্তব্য কেমন আছে না এই বক্তব্যের উপর মূল গন্তব্য আমরা বুঝতে পারবো না আসলে আলোচনা আমাদের শেষ হয় না আচ্ছা আমরা ইনশালা এখন আমরা প্রথম মাস মধ্যে প্রথম বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো তাহারির মাহালুর রেঝা ওই বিষয়ে আমরা আলোচনা করছি মাহালুর রেজা এর মধ্যে আমি যে বিষয়টি মূল কথা বলতে চেয়েছিলাম সেটা হল এই যদি এবং রসুনদেরকে জীবনাকি জীবন হিসেবে ধরে নেওয়া হয় তাকে বার্জাকি জীবন সকলের জন্য অবধারিত তাহলে তাদের হায়াতের কথা যে বলা হল যদি শহীদদের হায়াতের কথা কোরআন কেবির মধ্যে বলা হয়েছে আর একটি হাদিসের মধ্যে হায়াতের কথা বলা হয়েছে তাহলে তার অর্থ কি জীবনে তাদের যে মর্যাদা ছিল সেই মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি মর্যাদা যেটা আল্লাহ সুবান তারা ভালো জানেন যে এই হায়াতটি কেমন কিন্তু এই হায়াতের উপর করে বিয়ে করা যায় নেই নবী সাল্লাহ আলী ইসলামের মিরাজ বন্টন করা যাইজ নেই ইত্যাদি ইত্যাদি মাস আলাদা দেয়া এটি একেবারে বিভ্রান্ত মাস কেউ যদি আকিদা পোষণ করে থাকেন তিনি যেই মাসলাকেরই হন না কেন যে দৃষ্টিভঙ্গি হন না কেন তাকে শুদ্ধ করে দিতে হবে সূন্যার সাথে সাংঘর্ষিক কারণ সুন্না এবং বলেছেন যে আমরা নবীরা কবরের মধ্যে ঠিক তোমরা দুনিয়ার মধ্যে যেভাবে আছো এভাবেই জীবিত থাকবো এ ধরনের কোন বক্তব্য আসেনি এই ধরনের জীবন রসুল্লাহ সাল্লা সুনার মাধ্যমে সাব্যস্ত হয়নি এরপরে জামা ছে আগে আমাদেরকে মেরে ফেলতেছে একদিকে শিয়াল আমাদেরকে মেরে ফেলতেছে একদিকে ইরাতে ইরাকে আই একটা বিশাল সন্ত্রাস চলতেছে সারা পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে মুসলমানদের উপর অত্যাচারের স্কিম চালানো হচ্ছে অথচ আপনি কবরের মধ্যে বসে আছেন আপনি কবর মধ্যে জীবিত এটা আদৌ কে বলে নাই সুতরাং এই বিভ্রান্ত আকিরা থেকে মূলত উমনাকে তাহির করা দরকার এই নামে এই লেবাস নিয়ে মেহের মানি করে নিজেদের আকিতাকে সংশোধন করে নিন অথবা নিজেদের কিতাব যেগুলো আছে সেগুলোকে সংশোধন করে নিন তাহলে হয়তো আমরা নিজেরাও হেদায়তের আরো লাভ করতে পারবো সুনারণশারী হতে পারবো মূলত সুনার অনশারীরা যখন এবং তাদের বক্তব্য হয় এমন ভাবে যে তারা শিয়াদের মতো তোকিয়া করে আস্তে আস্তে ডান করে পাশ কেটে যাওয়ার জন্য চেষ্টা করে এগুলো উচিত না আকিদার বই স্পষ্ট আপনাদের আকিদা যদি থাকে সংশোধনের মধ্যেই আমাদের মূলত না জাত সংশোধনের মধ্যেই আমাদের দায়িত্ব আমি সংশোধিত হয়ে গেল মানে গোটা উন্মাদ সংশোধিত হয়ে যাবে আর কেন আমি প্রবৃত্তির অনুসারী হবো কোন কারণে যদি আকাবেলদের মধ্যে ভুল হয়ে যায় সেই উপর আমি কেন নিজেকে মানে সেই বুলির উপর প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবো বরং বলব যে না এটা ভুল হয়ে গিয়েছে সংশোধ শুদ্ধ হচ্ছে এটি পরিশুদ্ধ আকিদার দিকে আসুন আজকে আলোচনা করার সময় পেলাম নাহামদুলিল্লাহ রবী আলমিনে